হা এটা অবতীর্ণ পরম করুণাময় দয়াল পক্ষ থেকে এটা কিতাব এর আয়াত সমূহ বিশদভাবে বিবৃত আরবি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে তারা শুনে না তারা বলে আপনি যে বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দেন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 আর মুসিকদের জন্য রয়েছে দুর্ভোগ যারা জাকাত দেয় না এবং পরকালকে অস্বীকার করে নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার বলুন তোমরা কি সে সত্তাকে অস্বীকার কর যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে এবং তোমরা কি তার সমকক্ষ স্থির কর তিনি তো সমগ্র বিশ্বের পালন কর্তা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 এক কঠোর আজাব সম্পর্কে আদ ও সামুদের আজাবের মতো। যখন তাদের কাছে রসুলগণ এসেছিলেন সম্মুখ দিক থেকে এবং পেছন দিক থেকে কথা বলতে যে আল্লাহ ব্যতীত কারো পূজা করো না তারা বলেছিল আমাদের পালনকর্তা ইচ্ছা করলে অবশ্যই ফেরেস্তা প্রেরণ করতেন অতএব আমরা তোমাদের আনিত বিষয় অমান্য করলাম যারা ছিল আদ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 আর পরকালের আজাব তোর আরো লাঞ্ছনা কর এমত অবস্থায় যে তারা সাহায্য প্রাপ্ত হবে না আর যারা সামুদ, আমি তাদেরকে পথ করেছিলাম অতপর তারা অন্ধ পছন্দ করল অতঃপর তাদের কৃতকর্মের কারণেই তাদেরকে অবমাননা কর আজাবের বিপদ এসে করল যারা বিশ্বাস স্থাপন করেছিল ও সাবধানে চলত আমি তাদেরকে উদ্ধার করলাম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 তোমাদের পালনকর্তা সম্বন্ধে তোমাদের এ ধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছ অতঃপর যদি তারা সাবর করে তবুও জাহান্নামে তাদের আবাসস্থল আর যদি তারা অজোরখাহি করে তবে তাদের ওজোর কবল করা হবে না আমি তাদের পেছনে সঙ্গী লাগিয়ে দিয়েছিলাম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 আমি অবশ্যই কাফিরদেরকে কঠিন আজাব আস্বাদন করাব এবং আমি অবশ্যই তাদেরকে তাদের মন্দ ও হীন কাজের প্রতিফল দেব এটা আল্লাহ শত্রুদের শাস্তি জাহান্নাম তাতে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস আমার আয়াতসমূহ অস্বীকার করার প্রতিফলস্বরূপ কাফিররা বলবে হে আমাদের পালন কর্তা যেসব জিনুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দাও আমরা তাদেরকে পদদলিত করবো যাতে তারা যথেষ্ট অপমানিত হয় নিশ্চয় যারা বলে আমাদের পালন কর্তা আল্লাহ অতপর তাতেই অবিচল থাকে তাদের কাছে ফেরেস্ত অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না চিন্তা করো এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাদের সুসংবাদ ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু সেখানে তোমাদের জন্য আছে, যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন যে আল্লাহর দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে আমি একজন আজ্ঞাবহ তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার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 निश्चय सर्वश्रोता सर्वज्ञ निदर्शन समूह मध्य रही दिवस रजनी सूर्य और चंद्र तुम्हरा सूर्य के चंद्र के ना आल्ला के शुद्म्रां इब करहकार তবে যারা আপনার পালনকর্তার কাছে আছে তারা দিবারাত্রি তার পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্ত হয় না তার এক নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখবে অনুর্বর পড়ে আছে অতপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন সে শস্য শ্যামল ও স্ফীত হয় নিশ্চয়ই যিনি একে জীবিত করেন তিনি জীবিত করবেন মৃতদেরকেও নিশ্চয় তিনি সবকিছু করতে সক্ষম নিশ্চয় যারা আমার আয়াতসমূহের ব্যাপারে বক্রতা অবলম্বন করে তারা আমার কাছে গোপন নয় যে ব্যক্তি যাহার নামে নিক্ষিপ্ত হবে সে শ্রেষ্ঠ না যে কেয়ামতের দিন নিরাপদে আসবে তোমরা যা ইচ্ছা কর নিশ্চয় তিনি দেখেন যা তোমরা করো। নিশ্চয় যারা কোরআন আসার পর তার অস্বীকার করে তাদের মধ্যে চিন্তা ভাবনার অভাব রয়েছে এটা অবশ্যই এক সম্মানিত গ্রন্থ এতে মিথ্যার প্রভাব নেই সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই এটা প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আপনাকে তো তাই বলা হয় যা বলা হতো পূর্ববর্তী রসুলগণকে নিশ্চয়ই আপনার পালন কাছে রয়েছে ক্ষমা এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আমি যদি একে অনারব ভাষায় কোরআন করতাম অবশ্যই তারা বলতো এর আয়াতসমূহ পরিষ্কার ভাষায় বিবৃত হয়নি কেন কি আশ্চর্য যে কিতাব অনারব ভাষার আর বলুন এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার যারা মুমিন নয় তাদের কানে আছে ছিপি আর কোরআন তাদের জন্য অন্তত্ব তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হয় আমি মুসা কে কিতাব দিয়েছিলাম अतप मतभेद सृष्टि पालनकर्थान ना मध्य फैसला कुरान सम्बन्धे एक अस्वस्तिकर सन्देह लिप्त सत्कर्म कर उपकार असत्कर्म कर ता बरता है पालनकर्ता बंद मती चुलूम करें কেয়ামতের জ্ঞান একমাত্র তারই জানা তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণ মুক্ত হয় না এবং কোন নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না যেদিন আল্লাহ তাদেরকে দেখে বলবেন আমার শরিকটা কোথায় সেদিন তারা বলবে আমরা আপনাকে বলে দিয়েছি যে আমাদের কেউ এটা স্বীকার করে না পূর্বে তারা যাদের পূজা করত তারা উধাও হয়ে যাবে এবং তারা বুঝে নেবে যে তাদের কোনো নিষ্কৃতি নেই মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না যদি তাকে অমঙ্গল স্পর্শ করে তবে সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে বিপদ আপদ স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আস্বাদন করাই তখন সে বলতে থাকে এটা যে আমার যোগ্য প্রাপ্য আমি মনে করি না যে কেয়ামত সংঘটিত হবে আমি যদি আমার পালন কর্তার কাছে ফিরে যাই তবে অবশ্যই তার কাছে আমার জন্য কল্যাণ রয়েছে অতএব আমি কাফিরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আস্বাদন করাব কঠিন শাস্তি আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সুদীর্ঘ দোয়া করতে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি এটা আল্লার পক্ষ থেকে হয় অতঃপর তোমরা একে অমান্য কর তবে যে ব্যক্তি ঘোর বিরোধিতা লিপ্ত তার চাইতে অধিক পথভ আর কে এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করব পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে ফলে তাদের কাছে ফুটে উঠবে যে এ কোরআন সত্য आपनार करता नाए। शुने साथेतर ब्यापारे सन्देह पतित रही रख सबकिन रही